সেটা আসছে গত বছর দুই হাজার সতেরো সালে যখন গভর্নমেন্ট থেকে এটা বলা হলো যে এটা দাওরা হাদিসটা সম্মান হবে সিম্পলি সনদ বা স্বীকৃতি দেওয়া হবে এই জিনিসটা যখন আলোচনাটা আসলো তখন একটা হিউজ হয়েছিল অনলাইন এবং অফলাইন আর রিসেন্টলিউজেন্ড 2018 এটা হচ্ছে অক্টোবর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 এখানে আমি একটু প্রত্যেকটা যারা সমালোচনা ভাই ওইটা মাথায় রেখে আনসারটা দিতে পারেন যেমন একটা একটা কথাবার্তা এরকম আসে যে কেন মাদ্রাসাতে আজ দিন চলছে সন ব্রিটিশ আমলে তো তকা করে নেই তখনকার আলমরা যে অনেক বছর লাগছে আই থিঙ্ক আই থিঙ্ক এটা মানুষ সাহেব উনি কি ফার্স্টার ব্যাপারে কথা তুলছিলেন না জি জি জি আচ্ছা আমি একটু হিস্ট্রি হ্যাঁ হ্যাঁ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 স্পষ্টভাবে ভাবে দেবন্দ মাদ্রাসার বা দেবন্দী ধারার স্পষ্ট বিরোধী ছিল এর মধ্যে ব্রিটিশরাও কৈমাদ্রাসা অথবা দেবন্দী ধারা সরকারকে বৈধ মনে করতো না এরপর যখন পাকিস্তান হয় তখন পাকিস্তানের প্রতিষ্ঠার পিছনে একটা বড় অংশ আলেমদের সমর্থন ছিল তবে আলেমদের সম্পূর্ণ দিক নির্দেশনায় পাকিস্তান সরকার হয়েছে সেটা বলা যায় না অর্থাৎ আলেমদের সামনে তখন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 পরিপূর্ণ অস্পষ্ট ছিল খুবই দ্রুত গতিতে ঘটনাগুলো আলীহির বিশেষ এবং বড় আলিম তৎকালীন বড় আলিম এবং রাজনীতিবিদ তিনি পূর্ব পাকিস্তানে পাকিস্তানের পতাকা উত্তোলন করেন পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ এবং আহ একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি এই জিনিসটা উপলব্ধি করেন যে সরকারি প্রতিষ্ঠান দিয়ে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে তিনি যে ধরনের ইসলাম চর্চা মাদেশ দীর্ঘদিন যাবৎ করে আসছিল সেটা সম্ভব নয় তো তিনি তখন সেই পরিস্থিতিতে লালবাগ মাদেশা প্রতিষ্ঠায় সরাসরি সহযোগিতা করেন এবং অংশগ্রহণ করেন তো এর মধ্যে দিয়ে শুরুতে যে অস্পষ্টতাগুলো ছিল সংকটগুলো যে ছিল সেটা কিন্তু একটা শুরু করে। এবং সেই ক্ষেত্রে যারা সেকুলার ছিল তাদের চাওয়া ছিল যে শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ ভাবে ইসলামী সরকারি হবে রাষ্ট্রীয় রাষ্ট্রগতি নিয়ন্ত্রিত হবে এবং ধর্মীয় শিক্ষা থাকলে সেটা হবে ঘরে ঘরে হলে হইতে পারে শিক্ষা হ্যাঁ কোন সামাজিক ভাবে অথবা রাষ্ট্র কোন ধর্ম শিক্ষার আহ প্রণদনা যোগাবে না তো এখন আহ পয়েন্ট অফ ভিউ ছিল তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে ধর্মকে ধর্ম হিসাবে রাষ্ট্র অথবা সমাজের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাবে না তো আর অন্যদিকে আলেমদের দৃষ্টিভঙ্গি ছিল যে শিক্ষা ব্যবস্থা টোটালি পরিপূর্ণ হবে সামাজিক হবে রাষ্ট্রীয় হবে না কারণ শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয় হয় তখন মানে সরকারি এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের সুযোগ চলে আসে এই কিন্তু ইসলামী যে ইতিহাস ইসলামী ইতিহাসে কখনোই কিন্তু আইন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু রাষ্ট্রীয় ছিল না রাষ্ট্রের নানান ধরনের নিয়ন্ত্রণ ইত্যাদি ছিল কিন্তু সরাসরি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় ছিল না সামাজিক ছিল এই জন্য ইসলামী ইতিহাসে আমরা দেখি এই শিক্ষা এবং মানে আইন প্রণয়ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অথবা চিন্তার স্বাধীনতা অথবা মতামত কিভাবে তৈরি হয় যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিই সেটা হচ্ছে ধরেন কথার কথা এখন আহ আপনার বাংলাদেশের সংবিধান অথবা কোনো একটা বিশেষ আইন নিয়ে আপনার দ্বিমত আছে ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক আছে আপনি সেটা নিয়ে আলোচনা করতেন আপনি সেটা আলোচনা করতে পারবেন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না এবং সেটা অন্তর্ভুক্ত হবে না যদিও আপনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা রাষ্ট্রের আহ একটা প্রতিষ্ঠানে আপনি আহ আছেন তারপরেও কিন্তু হবে না কারণ কি কারণ হচ্ছে আইন প্রণয়ন এবং শিক্ষাটা একটা রাষ্ট্রীয় প্রসেসে পরিণত হয়েছে ইসলামী মানুষের কিন্তু বা স্বাধীন যে অংশগ্রহণ সেটা অনেক বেশি ছিল তো যেখান থেকে শুরু যেখান থেকে আসছি আসলে তো সেকুলারদের দৃষ্টিভঙ্গি ছিল আইন এবং শিক্ষা সেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে আলিয়া দৃষ্টিভঙ্গি ছিল যে উভয়টা আসলে সামাজিক ভাবে হবে কিন্তু পাকিস্তান যখন হয় তখন বিষয়গুলো যেহেতু অস্পষ্ট ছিল এবং আলেমদের একটা আশা ছিল যে আমরা কোনো না কোনো ভাবে একটা মীমাংসা বের করতে পারবো কিন্তু দুই প্রতিষ্ঠান এর বিরক্তির মধ্য দিয়ে প্রকাশ হয় যে আসলে এই সংকটের আসলে সমাধান হয়নি সংকটের সমাধান না হওয়ার ফলে একটা বিভাজন তৈরি হয় যেমন একটা আলাদা ধারা তৈরি হয় পাশাপাশি আপনার আমাদের প্রতিষ্ঠানকে আমাদের মতামতকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে পারবো কিন্তু গত স্বাধীনতার পাকিস্তান আমলে বলেন অথবা বাংলাদেশে বলেন সেটা আসলে হয়নি এও আসলে সামগ্রিক নিয়ন্ত্রণ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 এটা নিয়ে কারো দিমত নেই কিন্তু এখন স্বীকৃতির প্রশ্নটা কেন আসতেছে এই পর্যায়ে এখন আপনি দেখবেন যে আধুনিক রাষ্ট্র কিন্তু একটা কেন্দ্রীয় ব্যবস্থায় চলে অর্থাৎ সে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে আপনি বিবাহ কয়েক বছরে করবেন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 ইত্যাদির কারণে হয়তো নানান ভাবে আহ নিবন্ধন ছিল প্রত্যেকটা কিছু ধরেন মানে ঢাকায় আমরা যেটা দেখতেছি ভাড়াটি আসলে জানাই এই যে কেন্দ্রীয় ব্যবস্থা কেন্দ্রীয় আপনার নজরদারি ব্যবস্থা এটা কিন্তু আগে ছিল না এখন এই পরিস্থিতিতে কই বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে সমস্যার মধ্যে কথা আহ কোন একটা আসলে বলা হয়েছে সমমান কি এটা কি আসলে অনেকে এটা বুঝে না পাশাপাশি হচ্ছে যে নিবন্ধনটা নিবন্ধনের সে এটাকে অনেক দিন আগে থেকেই মায়নে নিচ্ছে এবং সে মনে করে যে এটা যদি মায়না নেয় তাহলে তার অনেক ধরনের সংকট থেকে সে এই জাতীয় সংকট অর্থাৎ তার যে একটা পরিচয় রাষ্ট্রীয় ভাবে যে একটা পরিচয় সৃষ্টি হওয়া সেটা তার মানে পরিচয়হীনতার যে সংকট সেটা এটা সম্ভব না কিন্তু আইনিভাবে কিন্তু এটা সম্প্রসারণ এই ধরনের বেশ কিছু জটিলতা বিশেষ করে যারা হচ্ছে আপনার পরিচালনা করেন তারা এর বেশ কিছু সংকটের এই সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষকের কথা বলেন অথবা মানে তার অধীনস্থ যে ইমাম তাদের কথা বলেন এরকম বেশ কিছু ধর্মীয় পদ আছে সরকারের ভিতরে এখন দেখা যাচ্ছিল দীর্ঘ একটা সময়ে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 মানে চিন্তা অনেকদিন আগে থেকে যদি আমরা তাহলে অন্তত আমরা মানে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে একটা যে ধর্ম চাপায় দেওয়ার একটা প্রবণতা সেটা আমরা অন্তত ঠেকাইতে পারবো আচ্ছা কিন্তু পুরো পরিস্থিতিতে আমি ব্যাপারের এরকম যদি খুব সংখ্যা কি পড়ানো হবে কোন লেভেলে কি পড়ানো হবে বা কি শিখবে মাদ্রাসার ভিতরে কি হবে না হবে এটার ব্যাপারে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 আমি যাদের সাথে কথা বলছি তারা আমাকে বারবারই কথা বলছেন যে তারা এই বিষয়ে খুব মানে শক্ত থাকবেন সব সময় যে শিক্ষা ব্যবস্থা সরকারি হবে না সরকারি শিক্ষা ব্যবস্থায় যেমন ধরুন আপনারা জানেন যে আলিয়া মাদেশ কোন চ্যাপ্টার বাদ দেওয়া অথবা সংযুক্ত করা কোন চ্যাপ্টারে কি পড়াইতে হবে এই দিক নির্দেশনা ইত্যাদি ইত্যাদি কিন্তু নানান ধরনের হস্তক্ষেপ হচ্ছে জি জি জি তো কবি কখনো এই বিষয়টা মেনে নিবে না পাশাপাশি হচ্ছে যদিও শিক্ষক একটা এর বাইরে এর বাইরে যে সমস্ত সরকারি চাকরি আছে সেই সমস্ত সরকারি চাকরির জন্য কৈমালসের সার্টিফিকেট ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে আপনার যদি শিক্ষাব্যবস্থায় যদি আপনার হস্তক্ষেপের সুযোগ থাকে অথবা জব সেক্টর যদি পারবে কি পারবে না এই নিয়ে তর্ক সৃষ্টি হচ্ছিল তখন আলি আমদ্রাসা কিন্তু তার মানে সিলেবাস চেঞ্জ করতে পারতে সুতরাং দুই জায়গায় সবসময় ক্লিয়ার থাকে যে শিক্ষা ব্যবস্থায়। এইরকম একটা কথা আসছে যে আসলে এই যে দিল আপনার যে সম্মানটা দিল সেটা হচ্ছে হাদিস মাস্টার সম্মান দিচ্ছে এইটা আসলে অনেকে বলছে কাজে আসবে না কারণ নিচের লেভেলের আসলে ইকোভেলেন্স এটাকে ডিফাইন করা হয় বা এইচএসি দেওয়ার সমান রেজাল্ট কি ছিল শুধুমাত্র মাস্টার্স লেভেল এর এটা দিয়ে এটা আসলে কোনো কাজ আসবে না এটা অনেকে বলতেছে এটা আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে রিয়েলিটি এটা কি আসলে অকার্যকর হয়ে যেতে পারে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 সেটা আসলে তারা কতটুকু পালন করতে পারবেন সেটা ভবিষ্যৎ বলে দিবে তবে এখনো পর্যন্ত যে অবস্থায় আসে সেক্ষেত্রে মনে হয় যে তারা মানে তাদের কথা রাখতেছে। রাখতেছেন মানে স্বীকৃতির যে সনত্র দিছে সেখানেও আসলে আমি প্রত্যেকটা সনদের ধারাগুলো পড়ছি প্রত্যেক প্রসেস যখন হচ্ছিল প্রত্যেকবারে আমি যোগাযোগ রাখতেছিলাম তো প্রত্যেকবারই আমি দেখছি যে আসলে মানে হস্তক্ষেপের সুযোগ এখনো পর্যন্ত আইনি ভাবে নাই তারা আমি মনে করি স্বীকৃতির দিকে আগ্রহী হয়েছে এটা হয়তো কেউ বলবেন না স্পষ্ট করে কিন্তু আমার কিছু মনে হয় সেটা বলা উচিত সেটা হচ্ছে যে মানে আধুনিক যে উৎপাদন ব্যবস্থা সেখানে কিন্তু একটা ছেলে শিক্ষা ব্যবস্থা শিক্ষা শেষ করার পরে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 এই বিস্তৃতি ঘটার পূর্বে এই যে তো প্রস্তাবগুলো কিন্তু এর মধ্যে ধরেন আহ মানে যদি পাঁচ ভাগের এক ভাগ হয়তো এক পঞ্চায়েত মাংস হচ্ছে ধর্মীয় খাতে সরাসরি ভাবে দরকার বাকিদের আসলে সরাসরি খাতে দরকার নাই তো এখন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 যেহেতু মানে ইসলামী শিক্ষা নাই বললেই চলে বা আলিয়াম অথবা মানে স্কুল জেনারেল ব্যবস্থা সেখানে কিন্তু সেখানে কিন্তু ধর্ম যে বই আছে সেটা কিন্তু আসলে ভালো বই ধরেন চার পাঁচ বছর পরে ছেলেটা ভিন্ন ধারা চলে যাক জেনা লাইনে পড়ুক কিন্তু একটা ছেলে যখন চার বছর আপনি কি মনে করেন একটা ছেলে যখন চার পাঁচটা বছর কৈমাদ পরিবেশে থাকে সে যখন মানে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 যে ইসলাম আসে আরকি ওই জায়গা থেকে আসলে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 তো দেখা যাচ্ছে যে আমরা যেই বাড়ি গুলিতে ছিলাম প্রত্যেক বাড়িতে দেখা যে পরবর্তীতে আমাদেরকে দেখে আহ অন্তত ধর প্রত্যেকটা বাড়ি থেকে আগে যে বাসা ছিলাম সেখানে সম্ভবত চার পাঁচজন মাদ্রাসায় কেছে আর এখন যে বাসায় আছে সেখানে আমি এখন নিশ্চিত করছে যাদের অবস্থা ভালো তারা ইসলাম এডুকেশন গুলা ওগুলা থেকে সেভ করার জন্য বাচ্চাকে তারা প্রতিষ্ঠান করবে তো তারা আমার কাছে আসছেন যে আহ আমরা একটা প্রতিষ্ঠান করতে চাই এখন আপনি বলেন কি করা যায় তো তবে তারা তখন সেই সময় একটা পরিসংখ্যান নিয়ে আসলো যে তারা পঁচানব্বই যাদের সাথে যে শিক্ষক যে অভিভাবকদের সাথে কথা বলছে পচান্ন ভাগ বলছে যে তারা ধর্মীয় শিক্ষা চায় কিন্তু তারা মাদ্রাসা চায় না অর্থাৎ কেন চায় না কারণ হচ্ছে যে ছেলেটা যখন কি করবে মাদ্রাসায় পড়বে ছেলে ভালো কথা কিন্তু এরপরে কি করবে যেটা মনে হয় যখন চাই তখন তো আসলে একটা লেভেলে আপনার থাকেও না আবার অনেক সময় আসলে সুযোগও থাকে না এই জিনিসের কারণে অভিভাবকের এখানে হচ্ছে যে আপনার একটা তো মানে স্বাভাবিক যেটা হয় এখন আমি ট্রেন্ডের কথা বলি যে এখন কারা আসলে কই মানুষ আসতেছে ভাবে যারা হচ্ছে ধরেন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে মোটামুটি যদি অবস্থা সম্পন্ন হয় মনে করে যে ছেলে মাদেশে পড়লো শিক্ষা শিক্ষিত হোক পরে আমি ব্যবসায় ঢুকে যাবে অথবা আমি তারা পরে একটা ব্যবস্থা করে দিব এই ধরনের একটা ট্রেন্ডও চালু হচ্ছে এখন এখন কৈমাদাস একটা এটা স্পষ্ট করে কেউ বলবে না তিনি আমাকে বলতেছিলেন যে আমাদের এখন ধর্মী স্কুল স্কুল করা দরকার বা কমি স্কুল করা দরকার তো কৌমি স্কুলের মালিক যে এখানে কৈমা বেসিক শিক্ষাগুলো থাকবে পরবর্তীতে ছেলে জেনারেল লাইনে চলে যাবে তো স্বীকৃতির পিছনে এটাও একটা উদ্দেশ্য যে আ uh, মানে হয়ে বের হতে পারে যেন মানে আমি ধরে নিচ্ছি রিয়েল এবং মাদ্রাসার যারা এখন যারা আলম আসেন ওনাদের কনসার্নটা রিয়েল এখানকার ছেলেগুলো বের হয়ে কি করবেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত মনে করি যে কৌমাদাটা হয়তো হচ্ছে নির্দিষ্ট একটা ধারা অথবা নির্দিষ্ট একটা পরিসর নির্দিষ্ট শ্রেণীর প্রতিষ্ঠান আমার কাছে যে এই জায়গা বাইর হয়ে আসা উচিত আমাদের সম্ভবত ধরেন আপনার সৃষ্টি হবে এবং যেটা ভালো প্রতিষ্ঠান যদি গড়ে তোলা যায় তাহলে সেখানে কিন্তু ছাত্র যাবে যেমন হচ্ছে আবতাহ মিজবা সাহেব এটা একটা ভালো হ্যাঁ তো এখন যদি মানে কৈমাদাসা আসলে নির্দিষ্ট কিছু লোক নির্দিষ্ট ধারার হাতে সীমাবদ্ধ না আমরা সবাই যদি আমি যেটা বললাম এটা আসলে সবার কনসার্ন কইমাদাসের পরিচালকদের যেমন অভিভাবকদের জন্য মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের সবাই আগে আসা উচিত পরবর্তীতে ধরেন আমাদের সবাই আসলে এই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি সামান্য ভাবে হলো যে কৈমাদাসা ধরেন আহ পঞ্চাশের দশকে আসলে খুবই সীমিত পরিসর ছিল ষাট সত্তর সত্তরের শুরুর দিকেও আসলে খুব ব্যাপকভাবে প্রসারিত হয় নাই সাধারণ মানুষের কিন্তু আমাদের কোন পরিচিত একজন ভাই আছে অথবা তার কোন পরিচিত কেউ আছে যার একটা কেউ মাদ্রাসা আছে আমরা তার কাছে সেখানে যাইতে পারি এখন এখন কিন্তু হচ্ছে ইভিনিং মাদ্রাসা চালু হয়েছে সন্ধ্যা এবং ধরেন যারা হচ্ছে মাদ্রাসা আছে সাধারণ আমরা যদি হোটেলে আমরা করি সেটাও কিন্তু একটা দিনে পরিবেশের আমরা থাকতেছি হোটেলে আমার কাছে মনে হয় যে মূল কনসেপ্টটা আমি বলছি এর মধ্য দিয়ে দায় আমাদের সবার আমাদের সবার আসলে এই ক্ষেত্রে চেষ্টা এখানে আমার ছিল সেটা হলো বলবেন আছে এটা কি পরিপূর্ণ কিনা না কারণ আমরা ইসলামের বিষয়টা যেমন দেখি যে ধরেন ইসলামের বিষয়টা যেমন সাথে আপনার দুনিয়ার যে জাগতিক বিষয়কেও আমরা স্কিপ করতে পারি না হ্যাঁ আমরা যেহেতু সামাজিক একটা স্বীকৃতি আছে সমাজে সমাজে আপনার এই প্রতিষ্ঠান গুলার কন্ট্রিবিউশনটা আসলে ঠিক কোন জায়গায় আছে এই প্রশ্ন কিন্তু আসতে পারে এই জায়গায় আপনার দেওয়াবন্ধের এই জন্য দেখবেন কৈমাদেশের কিতাব কিন্তু সাতশো বছর আগের লেখা সুতরাং দেওয়বন্ধ যে সিলেবাসটা ফলো করতেছে সেই সিলেবাসটা আসলে দেওয়ার নিজের তৈরি এখন ইসলামী শিক্ষা ক্ষেত্রে আমি যদি বলি সেটা হচ্ছে নানান চাপে পড়ে নানান কিছু কাটছি হুম মানে এটা আমাদের শিক্ষকরা বলেন মানে আগে যে সিলেবাস ছিল সেই পরিপূর্ণ সিলেবাস ভালো এখন সেই সেই গুলো কিভাবে পড়াইতে হবে কতটুকু কোন জায়গায় কোন ব্যাখ্যাটা করতে হবে সেটা কৈ অনেক বেশি বিস্তৃত হয়ে যাওয়ার কারণে শিক্ষকদের একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে তাই আমি করি যে ইসলামী শিক্ষার জন্য বর্তমান যে সিলেবাস আছে সেটাই যথেষ্ট বরং আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে না জানেন কই চলে আপনি আপনি কেমিস্ট্রি পড়বেন আপনি স্কুলে ক্লাস করেন আপনি যদি খানা একাডেমির ফুল দেখা ফেলেন আপনি যদি ধরেন মানে অনলাইন টেস্টগুলা গ্রহণ করেন তাহলে আপনি কিন্তু মোটামুটি বেসিক লেভেলের স আপনি ফেলবেন বেসিক কেমিস্ট্রি আপনি ফেলবেন কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা ব্যবস্থা অর্থাৎ আপনি দেখবেন যে আপনি যদি কিতাবগুলো খুলেন তাহলে নানান ধরনের লেখা আছে আমরা দুই লাইনের ফাঁকে অথবা পিসার সাইডে মানে নানান দেখবেন যে ছোট ছোট অক্ষরে নানান কিছু আছে তো এটা আসলে একটা জীবন্ত শিক্ষাব্যবস্থা এটা কিন্তু এমন না যে পূর্বে একটা কিতাব আছে আমি কিতাবটা আমি আরবি পারি আমি পড়াই দিব বিষয়টা এরকম না এটার জন্য আপনার ট্রেন্ড হওয়া জরুরি তো আমার কাছে সেই ক্ষেত্রে খুব এটা আমার আসলে বেদনার থেকে বলতেছি এটা আমার সাথে মানে কৈম যারা তারা একমত হবেন যে খুব বেশি মনোযোগ দিয়ে খুব বেশি ছাত্রদেরকে ভালোবাসা শিক্ষকতা করাবেন এই পরিমাণটা কমে আসতেছে আমি একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমি যখন ঢাকানগর পরি তো তখন নামে একজন শিক্ষক ছিলেন আব্দুল মালিক ছাত্র খুব ঘনিষ্ঠ ছাত্র আব্দুল মালিক সাহেব দেখা করার জন্য তিনি আমাদের আহ মানে আমরা যেই তালায় ছিলাম সেই তালায় দারুল কামা ছিলেন দারুল্লা কামা মানে হচ্ছে মানে আমাদের নিয়ন্ত্রক আর কি চব্বিশ ঘন্টা যিনি দেখাশোনা করেন বা দারুল্লাহ কামা ঠিক না কিন্তু ওই তালায় যেহেতু থাকতেন তিনি মাঝে মাঝে আমাদেরকে দেখাশোনাটা করতেন মাঝে মাঝে তিনি যখন আসতেন যেটা তার উচিত না তো দেখা যাইতো যিনি তার রুমে যে মানে কান্না শুরু করতেন ছাত্র মানে যে এখন এই আবেগটা এই আপনার বেদনাটা আসলে কমে যাচ্ছে ইসলামিক শিক্ষার ক্ষেত্রে আমার জায়গা আমার সেটা বলছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কৈমাদ্রাসা এখনো পর্যন্ত যেভাবে আছে সেটা হচ্ছে যে সে কোনোভাবে ঠিক আছে সে নানান ধরনের চাপ তার নানান এইচএসি কোনো সাবজেক্ট এস এসি কোন সাবজেক্ট মানে এইট পর্যন্ত এখন অনেক মাত্রার সাথেই আপনার এইট নাইন পর্যন্ত জেনারেল সাবজেক্ট পড়ানো হয় একটা নির্দিষ্ট ধারা আছে নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট চাল আছে কিন্তু এখন জেনারেল বইগুলো যখন আনা হয় তো সেই বইগুলো গুলো দিয়ে আসলে কৈমাসের ছাত্র উপকৃত হইতে পারে না কারণ কৈমাসের শিক্ষা ব্যবস্থার যে ধরন সেই ধরনের সাথে যেমন বেসিক সায়েন্স আসা উচিত বেসিক আপনার এখন অনেক মাদ্রাসাতেই আপনার বীজগুন আছে কিন্তু অনেক মাদ্রাসাতে নাই তো এইসব বিষয়ে এবং ইংরেজিটা ইত্যাদিতে মনোযোগ দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে কই মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে আমি আসলে আপনাদের মত যারা আছেন তাদের আমি আহ মনে করি তারা যদি অগ্রসর পেয়ে আসে এবং পরিচালক যারা তাদের সাথেও আমার যদি ব্যক্তিগতভাবে কথা আমি বলবো অথবা আমার এখন বর্তমানে কথা যদি তারা শুনে থাকে আমি এখান বলবো যে যারা মেধাবী ছাত্র আছে তাদেরকে আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি মিলায় যদি আপনি একটা কমপ্লেক্স একটা বই কৈমাস চতুর্থ কি পঞ্চম বর্ষে পড়ান ছাত্ররা বুঝবে এবং সেটা হ্যাঁ আপনি মানে যদি নলেজ থাকে তাহলে আপনার এখন যে চ্যালেঞ্জ গুলো আসতেছে ইসলামের সাথে সায়েন্সের কনফ্লিক্ট মানে বুঝলাম যেমন থেকে বলতে পারি যে ইসলামিক যে পড়াশোনা বা ধারাটা এটা মোটামুটি সেটা করা হোক এবং তখন একটা আসলে লজিক্যাল একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে মানে আমরা হয়তো এক্সেপ্ট করতে বাধ্য যে সিলেবাসে একটা পরিবর্তন আসা জরুরি তখন বিষয়টা আসলে কোন জায়গায় দাঁড়াতে পারে আমার কাছে মানে টোটালি এটা নেতৃত্বে শক্তিশালী ভাবে তারা যদি দাঁড়ায় থাকতে পারেন এই সব সংকট মোকাবেলা করা সম্ভব আর যদি নেতৃত্ব যদি দাঁড়ায় না থাকতে পারে আমরা এক ধরনের অন্তর্ভুক্তি দরকার এবং সেটা কৈমাদাসাগত ভাবে এটা এটা যাতে অনেকে ভুল না বুঝে সেটা হচ্ছে যে আপনি যদি জেনারেল সাবজেক্ট গুলো কৈমাতাতে এনে দেন তাহলে আসলে এখন যেটা চলতেছে সেটা আসলে লাভ হচ্ছে না কৈমাতের ছাত্র এইভাবে অভ্যস্ত না আপনি যদি ধরেন কৈমাদাম একটি কিতাব আছে এখন আপনি এই বইটা যদি দেখেন এবং তারা এইভাবে অভ্যস্ত না আরো বিষয় হচ্ছে যে কৈমাদাসার ধরেন মানে বেসিক সায়েন্স যেগুলো পড়া হয় এগুলোর সব না হলেও যদি আমার কাছে মনে হয় একশো ভাগের মধ্যে পনেরো কি বিশ ভাগ কৈমাদাসার আমরা নানান পরিভাষার মাধ্যমে পড়ি কারণ আমরা তো ধরেন পড়ি তো হ্যাঁ এখন আমার কাছে মনে হয় যে এটা যেরকম আশঙ্কার বিষয় যে সরকার যেরকম চাপ দিবে এবং সামাজিকভাবে যেরকম একটা চাপ সৃষ্টি হবে ওই মাসা যদি এটাকে সুযোগ মনে করে তারা যদি ধরেন এটাকে তারা নিজেরা দায় নিয়ে তারা নিজেরা দায়িত্ব নিয়ে যে কোনো ধরনের বিকৃতি সৃষ্টি হবে না কৈমাসের মূল বিষয়গুলো এই আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আলিয়া মাসে পড়ে তাদেরকে দেখলে আসলে আমার দুঃখ হয় যে তারা আসলে মানে কোনটা পড়বে এই বই পড়বে নাকি ওই বই পড়বে তাদের আসলে মানে আমার কাছে নির্যাতন করা হয় যদি সহজ শব্দ বলি তাদের উপর করা হয় এখন কৈমাসের উপর যদি এই দেওয়া হয়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 আরেকটা অংশ যারা সঠিক আছে এবং তারা যদি জনগণ তাদেরকে রিজেক্ট করবে সুতরাং আমি মনে করি যে এই সবার এবং আমাদের সবার এই বিষয়ে আসলে ভাবনা ভাবা উচিত যে ধরেন একটা বইয়ের থেকে একটা ছেলে আমাদের পরিচিত অনেকেই আছেন যারা একটা বইয়ের থেকে একটা ছেলে শেষ করছে এবং মেধাবী ছাত্র এবং সে দিনের প্রতি তার একটা আবেগ আছে সে যদি শিক্ষক সময় দিয়ে সেই মাসের মেদাস অনুযায়ী অথবা ধরেন একটা ম্যাথের একটা সিলেবাস তৈরি করলো তাদের যদি কন্ট্রিবিউশন থাকে এবং কই পরিচালকরাও যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন তাহলে আমার কাছে মনে হয় যে এই সংকটগুলো মানে অতিক্রম করা সহজ এবং কিন্তু এখানে আলোচনাটা শেষ করব। যেহেতু আমাদের হাতে সময় কম আই থিঙ্ক আমি যদি আপনার মেসেজটাকে সামারি করি বিষয়টা হচ্ছে এমন যে আপনি এটাকে মনে করেন যে কয় মাদ্রাসার যে ল্যাকিংস গুলো আছে এটা শুধুমাত্র আমরা যদি অনেক কিছু ডিপেন্ড করে এটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন রাইট আমি খুব করলাম বাট আমি একটু যেটা পয়েন্ট অফ পয়েন্ট অফ ইন্টারেস্ট আজকের টপিকে সেটা হচ্ছে আপনার এইটা নিয়ে কমিশন সনদের বিষয়টা নিয়ে কিন্তু অনেকদিন ধরে ইয়ে হচ্ছে আপনার পাওয়া যায় স্বীকৃতিটা পাওয়া যায় বাট টু থাউজেন্ড সিক্সে সর্বপ্রথমেন্ট সম্ভবত ফর্মালি একটা যে এটাকে দেওয়া হবে যে মালান নির্বাচনের আগে দিয়ে বিষয়টা দেখা যাচ্ছে যে কমিদেরকে কমিশন বিষয়টা উঠে আসে সরকার পজিটিভ একটা ইম্প্রেশন দেয় হ্যাঁ বা দিয়ে দিচ্ছি বা সামথিং লাইক দিস এখন আপনি দেখেন এখানে একটা যদি বলি যে আপনার আপনার আপনি যেটা বলেন কমিশন এখানে ইউকেশন বা জব সেক্টর এটা থাকলে এটা অনেক ইজি করবে সো ইটস ফাইন আমরা এটা চাই কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট কিন্তু আসলে অনেস্ট না গভর্নমেন্ট কিন্তু এটাকে মানে ম্যানিপুলেট করতে আছে গভর্নমেন্ট করতেছে কি যে একটা ভ্যালিড দাবি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 যে একটা গভর্নমেন্ট সে কেন এটা নিয়ে খেলতেছে বিকজ তার কোন না কোন একটা ইন্টারেস্ট না থাকলে সেটা নিয়ে হয়তো খেলবে না এখন গিভেন দ্য একটা সময় ছিল যে আহ এর সাথে পৃথিবীর সব জায়গাতে মানে ইন্টারফিয়ারেন্স এর ইয়েটা এখন বেড়ে গেছে একটা সময় ছিল না এখন এর কারণটা কি প্রত্যেকটা গভর্নমেন্ট সব যতটুকু পারে সে তার কন্ট্রোলটাকে আসলে সবকিছুর উপরে কমই মাদ্রাসা বা কম যে ঘটনাটা এটা বাংলার শক্তিশালী একটা গ্রুপ এটাকে ঠিক নির্বাচনের আগ দিয়ে এসে কোশ্চেনটা আমি আমি জানি আমি কোন কোশ্চেনটা আপনি জানেন কিন্তু আমি লিসনারদের সামনে আর একটু ক্লিয়ার করার জন্য যখন যখন দেখা যাচ্ছে যে ভ্যালিড দাবিটা নিয়ে আসলে এবং গভর্নমেন্ট এটা দিল দেওয়ার পরে কৌমি অনেক কেউ কেউ সবার কথা বলতেছি না বা একটা অংশ যেটা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে হঠাৎ করে প্রধানমন্ত্রীর মানে ওটি প্রশংসা তোনা বন্দনায় চলে গেল যেহেতু প্রত্যেকটা গভর্নমেন্ট আমার কাছে মনে হয় এইভাবে প্রশ্ন উল্টা ভাবে প্রশ্ন করেন যে মানে মোটিভ থাকা সত্ত্বেও মোটিভ তো অবশ্যই আছে মোটিভ থাকা সত্ত্বেও আসলে কেন নিল অথবা তাদের অবস্থানটা কি কমল মাদ্রাসা যদি নিচ্ছে এটা কিন্তু আমরা আলোচনা করছি কম মাদ্রাসা নিচ্ছে আমাদের দরকার আমরা সবাই চাই যে মাদ্রাসার বাইরে উঠে আসুক রাইট গভর্নমেন্ট যেন এটাকে আসলে খেলতেছে এবং একটা খেয়াল যখন এই গভর্নমেন্টটা গভর্নমেন্ট এই জিনিসটা দিল তখন আলামা শফি থেকে শুরু করে অনেকেই খুবই উচ্ছ্বাসিত প্রশংসা করলেন গভর্নমেন্টের বা শেখ হাসিনার তো তখন একটা প্রশ্ন আসে যে আসলে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 মানে মানে কোন শর্তে আসবে এবং কার হাত ধরে আসবে এখন যদি ধরেন ভিন্ন কিছু লোকের মাধ্যমে যাদের মানে অনেকেই মানে মূলধার্সের অংশ মনে করেন না তাদের হাত ধরে যদি আসতো তাহলে সেই সেক্ষেত্রে বিপর্যয় ঘটবে এই ধরনের একটা আশঙ্কা ছিল সুতরাং একটা বড় ধরনের চাপ ছিল এবং এইটা আহমদ শফিস সহ অধিকাংশ আলেম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 রাজনীতি সেটা এখন কিন্তু আমি বারবার লিখি বা বারবার বলি যে গৌম স্যার কিন্তু দুই হাজার মানে সালের পর থেকে প্রত্যেকটা সরকারের আমলে গাছ কিন্তু রক্ত দিচ্ছে এবং সরকারের আমলে আপনার অন্তত জন করে হলেও মারা গেছে প্রত্যেক আমলে মানে কৈমাস যে আন্দোলন গুলো হয়েছে সুতরাং আহ মানে তখনো চলা কৈমাতের পক্ষে সম্ভব ছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে ভিন্ন ধারার কিছু লোকের কাছে স্বীকৃতি দিয়ে দেওয়া হবে এইটা যখন প্রবলভাবে ভাবে আশঙ্কাটা তৈরি হয় এবং এটা কিন্তু এক দুই বছরের কথা না বা এক দুই দিনের কথা না এটা দুই তিন বছরের কথা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 আহ ভেঙ্গে যাওয়ার কারণে আর একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে লিডারশিপ ছিল দুই হাজার তেরো এক পর্যন্ত সেটা মুফতি ফজুল হক আমি সব হোক অথবা হোক হক সাব অথবা চর্মনএ হোক এরকম বেশ কিছু মানুষ ছিলেন অথবা হতিব ওবায়দুল হক সাপ এরপরে হচ্ছে আপনার আহ আরেকজন মহিউদ্দিন খান সাহ এই টোটালি এই নেতৃত্বটা যখন চলে যান তখন একটা শূন্যতা সৃষ্টি হয়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 নির্দিষ্ট বাস্তবতায় যখন চাপ সৃষ্টি হয়েছে বিশেষ করে দুই হাজার তেরো সালের পরে তারা চিন্তা করছেন যে এই বাস্তবতার সামনে আমার আমি কি করতে পারি আমার সামনে কি কি অপশন আছে আমি কোন গ্রহণ করতে পারি। তাদের সামনে এই মানে কোনটা চলে আসছে আগে যেটা হইতো আগে ধরেন মুসলিম অথবা সাইকুল তারা মানে একটা আন্দোলনের ঘোষণা দিতেন সরকার যখন একটা চাপ সৃষ্টি করতো তার কিছুদিন আগে দু তিন মাস আগে তারা একটা ভিন্ন ধরনের আন্দোলন ঘোষণা দিতে। দেখা যেত যে জিনিসটা মোর ঘুরে যেত এখন এর পরবর্তী সময় জোনাদ বাবুরা দিনদার আল্লাহ মানুষের সন্দেহ নেই কিন্তু তাদের রাজনীতি অভিজ্ঞতা অনেক বেশি না এরপরে যারা নতুন নেতৃত্ব যারা উঠে আসতেছেন মানে নবীন যারা তারাও আসলে অনেক সময় অতটা আসলে আহ পলিটিক্যালুভারিং যেটাকে বলে রাজনৈতিক চাল অতটা খেলেন না আই থিঙ্ক এটা একটা রিজেন হতে পারে আচ্ছা আমি যেহেতু আমি তাদেরকে বলতে একটা কারণ সমন্বয়ক নুরু তাকে ধরে নিয়ে গেছিল পরে তাকে ছাড়ছে কথাবার্তা বলে তো রিসেন্টলি তো জানেন গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস ইয়ে থেকে কোটাটা বাদ দিছে কর্মকর্তাদের যে লেভেলটা ওখান থেকে কোটাকে তো আমরা কথাটা ছিল এরকম আমরা বিমর্ষ চিত্তে হলেও গভর্নমেন্ট কে অভিনন্দন জানি এরপরে সে বললো যে আমরা বিমর্শ চিত্ত গেল কারণ বিমর্ষচিত্ত এই কারণে যে এটার জন্য অনেক আহ ইয়ে হয়েছে লাঞ্ছন লাঞ্চিত হতে হয়েছে বা নিপীড়ন হয়েছে স্টুডেন্টদের উপরে তো সেটা হচ্ছে যে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কবি মাদ্রাসার বিষয়টা অনেক বেশি জটিল সেখানে ধরেন নুরুদের ক্ষেত্রে কোন আন্তর্জাতিক আমি কোশ্চেনটা করি যদি আপনি মনে করেন যাবেনা ফাইন আর যদি বলেন মিলন জায়গা আছে আমি আমি যে পয়েন্টটা বলতেছি সেটা একটু মানুষ দেখতে চায়। সেটা আমি বলতে চাচ্ছি মেনে নিবে সে কোনো আক্রমণ হয়েও যায়নি বা সে গভর্নমেন্ট কে আসলে হাততালিয়ে বাজায় নাই এখন আপনি যে জায়গাটাতে আপত্তি বা যে জায়গাটাতে আসলে মানুষ শক্ত হচ্ছে আমি একটু মানুষের এটা বাংলাদেশের হিস্ট্রিতে এরকম আসলে নাই এটা এটা এটা আমাদেরকে পুরো একটা লাইফ ফিরাই দিছে আমাদের অন্তরের মধ্যে রাস্তায় গিয়ে তারা বসে পড়বে সবাই গেছে ওনার ডাকে সেকুলার বলেন মাদ্রাস তো গেছেই তো ওনার কাছ থেকে তখন আমরা যেটা যেই যে দৃঢ়তা পাইছিলাম এখন দেখা যাচ্ছে যে সনদ পর উনি মতো সম্মানিত আলেম যারা আসেন তাদেরকে আমরা এখন রেসপেক্ট করি ডেফিনেটলি আমরা একটা ডিসিশনের জন্য আমরা একটা আলেমকে আমরা গুমরাহ বা বাতিল বলতে পারি না বাট এই জায়গাটাতে আমরা একটা শখ যে উনি তখন যেই দৃঢ়তা দেখাচ্ছেন তখন যে ল্যাঙ্গুয়েজ উনি কথা বলছেন সনদের বিষয়টা আসার পর ওনারা যা করছো এটার জন্য বেশ হার্ড এটা হচ্ছে এখানে একেবারে আগ বাড়ায় একটা শেখ হাসিনার প্রশংসা আমি এই বিষয়ে একমত এবং আমি বলছি যে হেফাজত তার রাজনৈতিক অনেক ক্ষেত্রে মানে রাখতে পারতেছে না এই বিষয়ে আমি একমত কিন্তু বাকি এই পয়েন্টে আমি একমত যে হেফাজতের আরো বেশি রাজনৈতিক কারেক্ট হওয়া উচিত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 যাদের নেতৃত্বদের যাদের নেতৃবৃন্দের যাদের বক্তব্য যাচ্ছে তারা এই ক্ষেত্রে সতর্ক সবাই উচিত এবং এখন একটা অনেকের মধ্যে সতর্কতা আছে আমি দুইটা পয়েন্ট এখানে যোগ করি প্রথমত হচ্ছে যে মানে কই মাদ্রাসার ভেতরের যে সংকটগুলো অথবা সরকারের দিক থেকে চাপ গুলো সেগুলো আসলে আরো অনেক বড় এবং হিউজ সেটা এবং সেইখানে জটিলতা একটু ভিন্ন পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন নরুরা যেরকম পাবলিকলি মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে অথবা সেখানে আমাদের আলেম ওলামা যারা মানে বিশেষত আমি সব মতো যারা বয়স্ক তারা আসলে মিডিয়ায় যে আপনার মানে মিডিয়ার যে ভাষা মিডিয়ার যে কারেক্ট ভাষা তারা আসলে এইভাবে ছলছত্রি করে কৌশল করে বক্তব্য দিতে অভ্যস্ত না এবং বিশেষত তারা মানে এই কথাগুলো নতুনকে যেমন আপনি যদি তেতুলের কথা বলেন তেতুলের কথা বলেন এইটা নিয়ে বাংলাদেশে যদি আপনি উল্টাটা বলেন উল্টাটা বলেন এইটা যদি উনি যখন এই পরিস্থিতিতে আসেন উনি তো আসলে মানে কথাটা যদি এইভাবে না বলতেন ল্যাঙ্গতেন তাহলে তো আসলে সংকটটা তৈরি হইতো না হ্যাঁ তো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 এবং সেটা নিয়ে তার মধ্যে করছেন তারা তো আসলে অবশ্যই নিন্দার যোগ্য যারা অনেকটা ব্যাপার হচ্ছে যারা গভর্নমেন্ট পন্থী এরা হচ্ছে মনে করেন যে এই সনদের পর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 যেটা হয়েছে আপনার যদি দেখেন ওনার মাঝে মাঝে দেখেন গেঞ্জি পরা ছবি এসে পড়ে হ্যাঁ আপনি হ্যাঁ তো এখন এই পরিস্থিতি গুলির হয় তারা আসলে মিডিয়ায় এভাবে যে হ্যান্ডেল করতে হয় সেটা আসলে তারা অভ্যস্ত না তারা মনে করেন যে আমরা একটা কথা বলতেছি যেমন সাহায্য সহযোগিতা করে এটা কিন্তু সরকার হিসেবে না এটা হচ্ছে যে আপনার স্থানীয় আওয়ামী যারা স্থানীয় যারা করে এবং আপনি হয়তো জানেন যে মানে দু সালেও আসলে অনেক স্থানীয় কিন্তু মানে হেফাজত কে সম মানে নানান জায়গায় একটা বিশেষ আওয়ামী লীগ নেতা নাম বলতে সিনা তিনি কয়েকদিন আগে মানে একটা মাহফিল হবে মাহফিলে তিনি আহমদ ছবি সাহেব জৈনদ পাবনগরি এরকম কয়েকজনকে দাওয়াত দিচ্ছেন যেই দাওয়াতে তারা জানেন যে এখানে যারা আসতেছেন তারা হয়তো একদম এখন ছবি সবার কথাটা ছিল ওই প্রসঙ্গে যে লোকাল লেভেলের যে আওয়ামী এদের সাথে তো অনেকের সাথে আমার সম্পর্ক আছে এরা তো অনেক আমার সাথে কাছে আসে তো ওনার কথাটা ছিল এরকম কিন্তু ওনার একটা খণ্ডাংশ আসলে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 একজন মরিচ যদি যায় তাহলে তার তো কোন স্বার্থ থাকবে না সে তো আসলে মানে হ্যাঁ সে কেন ধরেন মানে এই ছবিটা পরবর্তীতে প্রচার করতেছে কত মানে এগুলো নিয়মিত হচ্ছে মানে হয়তো সামান্য কিছু মিডিয়া আসতে সব আসত তাহলে সেক্ষেত্রে আমাদের বক্তব্য ঠিক না থাকার কারণে জনগণ আসলে আপনি কমই বিশাল ঘটনাশি এটা কম্প্রোমাইজ করা ঘটনাটা না ঘটলে কথাই আসতো না যেহেতু এদের হাতে একটা আপনি বললেন যে এটা সত্যি যে স্থানীয় পলিটিক্স যেটা লোকাল পলিটিক্স অন্য রকম।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 এই আমি শুধু আলম আসবির সাবে কথাটা বাদ দিলাম ধরলাম যে উনি আসলে আপনার কথা ট্রু ডেফিনেটলি আসলে মিটিতে অভ্যস্ত না বা এই যে উচ্ছ্বাসের বিষয়টা বা আমি এখানে বলি মনে করেন যে মাদ্রাসার আলিম ওলামাদের একটা গ্রুপ সবাই অবশ্যই একটা এরকম আজকাল যে আসলে ঠিক আওয়ামী ল্যাঙ্গে কথা বলার একটা প্রবণতা এখন চলে আসতেছে মনে করেন যে সেকুলারিজম এর বিষয়ে যখন কথা আসে একটা জেনারেল ছিল সেকুলারিজম ভালো বুঝে আর এজন্যতো আসে বলতেছে না না সেকুলারিজমটা আমাদের নতুন করে বুঝতে হবে বা আসলে এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ এই যে একটা সেকুলার ল্যাঙ্গুয়েজ তখন জ এ কথা বলা জাতিসংগীত জাতিসংগীতের বিষয় মনে করেন যে একটা লুজ একটা ফিক নিয়ে আসা যে না এটা আসলে করা যেতে পারে না এটা তো আসলে ওইটা না এটা তো আসলে গান বাজনা না এই যে কতগুলা ইস্কাশন উঠে আসে তখন কিন্তু আমাদের আলমরা এখন ই করে নেই কিন্তু আরো কিছু বিষয় চলে আসছে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 অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে তারা মনে করেন হচ্ছে না তাইতো বিষয়টা কি সরাসরি কারণ আপনি যখন বলবেন যে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 আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমি যেটা বলি সেটা হলো আপনার আপনি একটা জিনিস ফোকাস করতেছেন করি যে আসলে সিনসিয়ার বিয়ের ব্যাপারে সিনসিয়ার যে ওনারা আসলে মুসলিমদের চান বা ওনারা যে কম্প্রমাইজটা ধরলাম যে করতেছেন ফাইন যে আমাদের ওনাদের নিয়তের ব্যাপারে আসলে কোয়েশ্চেন তুলতেছেন আমরা বাট যে ব্যাপারে কোয়েশ্চেন সেটা হচ্ছে ওকে ফাইন আমি ভালো আমি ভালোটাই চাই বাট আমি এতটাই সহজ সরল আমি এতটাই নাইভ যে আমাকে আসলে দিবে এরকম একটা বিষয় দেখেন গভর্নমেন্ট সরাসরি বলবো না যে তোমার আমি সমর্থ দিব আর তুমি আমার কথা মতো চলা কিন্তু কখনো এতটা মানে ইয়ে হয় না খোলাখুলি ভাবে হয় না বাট এটা জিনিসটা এরকম হয় যে আমি যার থেকে একটু বেনিফিট নিচ্ছি তার সাথে কথা বলতে গেলে আমার একটু কাঁপবে বিষয়টা তো এরকম হয় আমাদের বিষয় চলে আসতে আমরা আছি আমি আমি আমি এই বিষয়ে হয়তো এটা আগামী দিনের যেহেতু রাজনীতি সেই বিষয়টা মন্তব্য করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বর্তমান যে পলিসি বর্তমান সরকার তো আমরা যদি স্বাভাবিক দেখি যদি আরো সাত আট বছর থাকে আওয়ামী আসলে আগে যে ধরনের তারা কখন আসলে তারা কোন জায়গা থেকে বক্তব্য আসে এটা সরকার একটা অভ্যস্ত হয়ে গেছে সুতরাং আমার কাছে যেটা মনে হয় আওয়ামী আগামী দিনগুলোতে আগে যেসব কারণে সরাসরি প্রকাশ্যে মানে রাজনৈতিক আন্দোলন সৃষ্টি হয়েছিল আওয়ামী এমন কোন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 সেটা হলো যে ধরেন এই ডিসিশনটার ফলে অথবা এই ডিসিশনের পরে যে রেসপন্স টা আসছে আমি চিন্তা করি তাহলে কি আমরা জিনিসটা আগে গেলাম না পিছিয়ে গেলাম আমাদের মূল টার্গেট থেকে আমার কাছে মনে হয় কোনটাই হয়নি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 হ্যাঁ যেমন আপনি মনে করেন যাতে দেখা যায় যে সরকার এমন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন যে তুমি যদি না দাও তাহলে জনগণ একটু ভিন্ন দিকে ঘুরে যাবে তখন এই ভোট কিন্তু তারা পায়া যাবে কারণ সরাসরি এই পর্যন্ত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 সেটা আপনার ব্যক্তিগত লেভেলে সাহায্য হয়েছে এবং বিষয়টা এরকম হয়েছে যে ধরো ধরেন আপনার চুরানব্বই সালে বিএনপির বিরুদ্ধে কয়েকটা তসিম হাসিন থেকে শুরু করে বেশ কিছু ইস্যুতে আন্দোলন হয়েছে এবং সেইখানে আপনার মনে আছে হয়তো মানে আওয়ামী লীগ কিন্তু আহ ছিয়ানব্বই সাতানব্বই দিকে একটু ধর্মীয় দিকে একটু মুভ নিছে এরপরে হচ্ছে দুই হাজার মানে এগারো দশ এগারোতে যখন ওই যে শিক্ষানীতি বিরোধী যে আন্দোলন হলো চার এপ্রিল হরতাল আপনার মনে আছে জানি না তো হ্যাঁ তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রে মানে সাহায্য লাভ করছে তো টোটালি এবং কোনটার ক্ষেত্রে কিন্তু বিএনপির কোনো একটাও কর্মী নামে নেই অথবা আওয়ামী লীগের একটাও কর্মী নামে নেই অথবা আওয়ামী সরাসরি অনেক আগু করে এটা ঠিক আছে ওরা নামে নেই আমরা আলমরাই গেলাম ঠিক আছে বাট এন্ড অব দা ডে ফ্রুট কি ওদের ঘরে যাচ্ছে না ফলটা রক্ত সফলতা আসছে দুই হাজার তিন তেরো সালের কথা ধরেন এখানে যদিও ছাবা কিন্তু এরপরে ফল করছে মানে মানুষের যে পরবর্তীতে ইমোশন সৃষ্টি হয়েছে মানুষের যে চিন্তা করতে শিখছে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 হুম এবং আপনি দুই হাজার কথা বলেন বাংলাদেশে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারই কিন্তু এই ফতোয়া নিষিদ্ধের যে আইন সেটা কিন্তু উদ্র করতে বাধ্য হয়েছে এবং মানে মানে তিরানব্বই চুরানব্বই কিন্তু আপনার তসিমার দেশের বাইরে গেছেন ঠিক আছে টোটালি মানে এটা ঠিক যে তারা যে একটা সমীকরণ দ্বিদলীয় সমীকরণে সমস্যা তৈরি করছে তো বিএনপি কিন্তু এটার দ্বারা উপকার হয়েছে উপকৃত হয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বাতিল করে দিছে সে আইনটা বাতিল করে দিছে আমার কাছে মনে হয় যে মানে অন্যরা তার উপকৃত হচ্ছে যেমন মানে বায়োলজির মধ্যে একটা কনসেপ্ট আছে যে দুইটা আপনার মধ্যে যদি এরকম তো দুইটা হয়তো উভয় উপকৃত হয় অথবা একজন উপকৃত হয় অপরজনের ক্ষতি হয় না আরেকটা হচ্ছে যে একজনের ক্ষতি হয় আরেকজনের উপকার হয়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 দেশে কিন্তু সবসময় বাড়তেছে বাড়তেছে এটা কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি এটাকে আমরা একটা বলতে পারি যে দেশ সবসময় কিন্তু বাড়তেছে মানে প্রথমত অভিমত যদি যেটা বললাম পাকিস্তান রাষ্ট্র যখন হয় তখন অনেকগুলা প্রশ্ন অস্পষ্ট থেকে গেছিল এখনো পর্যন্ত সে প্রশ্নগুলো অস্পষ্ট আমরা বলি তাহলে হয়তো কিছুটা ই থাকা যাবে মানে এই কথার মধ্যে অসম্পূর্ণতা থেকে যাবে এই অর্থে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আমি বলতেছি যে অসম্পূর্ণতা থেকে যায়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 সমাজের কথা বলতেছি আমি যেহেতু অনেক দুর্বলতা কথা জানি অনেক ত্রুটির কথা জানি অনেক সংকটের কথা জানি সবাই স্বীকার করবেন বলি তাহলে বুঝা যা যায় কহিমাস ছাত্র কবি মাসের শিক্ষক কিন্তু কৈমাসের ধারা মানে কি শুধুমাত্র কবি মাদ্রাসার ছাত্র অথবা শিক্ষক নাকি মাসের ধারা তো যেই কলেজের শিক্ষক ধরেন গ্রামে একটা কলেজে পড়ান কিন্তু তিনি নিয়মিত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 সেখানে বা যখন ইয়ারা চলে গেল দখলদাররা চলে গেল ব্রিটিশ বাইরা চলে গেলো তখনই আসলে ইস্যুটা অলওয়েজ দেয়ার যে আসলে আমরা উপনিবেশবাদের প্রভাব অথবা উপনি থেকে এটা জন্মে এটা মানি না বরং হচ্ছে একটা নবীক যখন চলে গেলেন এর থেকে কিয়ামত পর্যন্ত আমরা ধীরে ধীরে আসলে ইসলাম থেকে দূরে সরতে থাকবো এটারই একটা ধারা আপনি যদি ইসলামী প্রথম দশক দেখেন হিজির প্রথম দশক প্রথম শতকের কথা দেখেন এই সময় কিন্তু আলেমরা বড় বড় পাঁচটা বিদ্রোহ করছেন বড় বড় সাহাবি কিন্তু ইন্দেকাল করছেন কেন করছেন কারণ তারা কিন্তু দেখতেছিলেন যে তারা যে আদর্শিক এবং দৃষ্টান্ত নবী ইসলাম যে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে যে সমাজটা রাখা গেছিলেন যে রাষ্ট্রটা রাখা গেছিলেন সেটা কিন্তু মানে সম্পূর্ণভাবে ঠিক থাকতেছিলেন আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছিলো এই জন্যই কিন্তু তারা বিদ্রোহ করছেন সুতরাং সংকটটা কিন্তু ওই সময় থেকে শুরু হয়েছে এবং আমি বলি এইটা হচ্ছে নবীন এক জায়গায় একটা হাদিসে বলছেন যে আমি এই উম্মত বহির মানে বাহিরের শত্রুদের আক্রমণ থেকে এই উম্মত নিশ্চিহ্ন হবে না এটা আমি মানে স্বীকৃতি দিতে পারি এই ভবিষ্যৎবাণী করতে পারি কিন্তু নিজেদের মধ্যে অন্তর্কুন্তলে নিজেদের ভালো খারাপ মানুষের অন্তর্কুন্তলে এই উম্মতের ক্ষতি হবে না এই নিশ্চিতি এটা আল্লাহ রাই ছিল আর কি হ্যাঁ গ্যারান্টি আমি দিব না এটার মধ্যে সময় এক ধরনের ক্রাইসিস থাকবে একটা ভালো থাকবে আর একটা খারাপ থাকবে ভালোটাও হয়তো মুসলমান খারাপটাও মুসলমান দুইটাই মুসলমান কেউ হচ্ছে ভালো মুসলমান কেউ হচ্ছে খারাপ মুসলমান এই দুই অংশের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার একটা ক্রাইসিস থাকবে এই ক্রাইসিস যখন হবে তখন দুইটা অংশ হয়ে যাবে একটা হচ্ছে জাবরিয়া আর হচ্ছে খারজি জাবরিয়া যারা বলবে হচ্ছে রাষ্ট্রে যা হোক হোক আমরা ঘরের ভিতরে ইসলাম পালন করি আর খারিজিরা বলবে যে হচ্ছে যেহেতু আজকে আমি একটা দাবি করছি সেটা পালন হয় নাই সুতরাং সব বাদ দিয়া আমার গতকালকার কেন পালন হইলো না এই আমার আজকের নতুন কৌশল নিয়ে আমি সমাজ থেকে সমাজ রাষ্ট্র সবকিছু থেকে বিদ্রোহ ঘোষণা করলাম আমি নতুন একটু অগ্রসর হবো না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 নিকটবর্তী হবেন কারণ কি কারণ মানে যেহেতু বারবার বিদ্রোহ হচ্ছে বারবার চেষ্টা হচ্ছে এবং ব্যর্থতা আসতেছে কিছু সফলতা আসতেছে তো এর মধ্য দিয়ে একটু পিছুটা চলে আসে আলেমদের মধ্যে মূল কনসার্ন থাকে আমরা কিভাবে মৃত্যুর পরের থেকে শুরু হয়েছে বিশেষ করে খেলাফত শেষ থেকে সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে সেটা একটা বাতেল আছে বাতিল বলতে মুসলমান বাতিল আর কি যারা হচ্ছে ফাসেক ফাশেক ফুসাকার আরেকটা হচ্ছে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 আরো অনেকগুলো ডাইমেনশন আছে হচ্ছে না তো আজকে আমরা এখানে শেষ করতেছি ইফতিকার জামিল ভাইকে আমাদের প্রোগ্রাম অনেক সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি একটু বলি সেটা হচ্ছে না না আমি আমি এটা বলতে চাইছিলাম যে আমরা যাকে ডাকছি একজন মারোনা প্লাস একজন সাংবাদিক এই রেয়ার কম্বিনেশন কিন্তু কিন্তু এখন আমাদের সাংবাদিকটা হচ্ছে শাখা না আসলে আমি আসলে আমার মূল পরিচয়টা হচ্ছে আমি তালেবী আলম একজন এবং সেই তালিব অংশ হিসাবে আমার সক্রিয়তার অংশ হিসাবে আসলে সাংবাদিকতা সাংবাদিকতা একটা ভাষা আমার আমার কাছে মূল জিনিসটা হচ্ছে যে আমি যদি জুম্মার কোন জায়গায় আমি খুব না না আমার মনে হয় এটা এটা এটা এটার মার্কিংটা আমার হাতে দেন এটা বাবা ছেড়ে দেন না এটা আলহামদুলিল্লাহ কথা ক্লিয়ার ছিল্ভব ইনশাল্লাহ আপনাকে আমরা ডাকার ইচ্ছা রাখি আমাদের পডকাস্টে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের যারা লিসেনার ভাই বোন আছেন তাদেরকে আমাদের পডকাস্টের সাথে থাকার জন্য অনুরোধ আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাবলিউ ডট দি মুসলিম গ্লাস ডট কম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি জামির কে তো আসসালাম